তিনি বলেন একদা আল্লাহ রসুল সাল্লাহ তার আল্লাহ রসুল সাল্লাহ আল্লামকে সালাতের সংবাদ দিলেন অতপর বিলাল রাজি আল্লাহ তাল্লাহ একটি বর্ষা নিয়ে বের হলেন অবশেষে আবতা আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের সামনে তাপুতে দিলেন অতপর সালাতের ইকামত দিলেন